এবং তাদের সঠিক দিন পরিত্যাগ করার কারণ সঠিক দিনকে পরিত্যাগ করেছে তারা ভ্রান্ত দিন নিয়ে মেতে উঠেছে যারা শির করে তারা তাদের ধর্ম পালন করে কিন্তু সঠিক দিনকে তারা ছেড়ে দিয়েছে আল্লাহ করেছে বাড়াবাড়ি করা সীমা লঙ্ঘন করা ফিসহীন সৎ ব্যক্তিদের ক্ষেত্রে জমা হচ্ছে বহু হচ্ছে সলেহীন সলে তো যারা সত লোক লোক কারা जे असत्ज थे बेचे थके गुणारे जाब सुन्न मुस्त भारामछंदन का बेचे गुली? गुली थे सलेह स्तर रोटामुटी दुभागे भाग करा जाए कुरान भाषा सलेहन जरा सत्लोक ते आल्ला भाग कर এক হচ্ছে সাহাবেক মানে অত্যন্ত অগ্রগামী সলেহীন মানে নেত্রে সৎ কাজের ক্ষেত্রে বেঁচে থাকার ক্ষেত্রে এরা হচ্ছে প্রথম শ্রেণীর সলেহীন শতলোক আর দ্বিতীয় শ্রেণীর সলেহীন সম্পর্কে আল্লাহ বলেছেন মুক্তা সেদন ফা সেদুন যারা মধ্যপন্থা অবলম্বন করে মানে কাবিরা গনা করে না কিন্তু ছোটখাটো হয়তো কোন সময় ভুল হয় তবা করে এরা অগ্রগামী নয় কোনো হারাম কাজ করে বড় গুণা করে এরা হচ্ছে মুক্তিদ মুক্ত অর্থ হচ্ছে মধ্যপন্থী মানে দিন পালন করে কিন্তু মধ্য মধ্যে আছে আপার লেভেলের নেই আর একবার নিচু লেভেলের নয় নিচু যারা যা ওর নিচের স্থান হচ্ছে আর তার নিচে একেবারে হচ্ছে যারা একবারে জালেমিন সর্বদাই জুলুম করে তবা করেন না তাহলে কত রকমের লোক হলো চার প্রকার হয়ে গেল দুই প্রকার আর কার নয় কিন্তু তারা মুক্তি পাবে আর চতুর্থ প্রকার যারা মাফ পাবে না তাদের শাস্তি হবে এবং কল্যাণের কাজে কর্মে কি অগ্রগামী সাবেক মানে অগ্রগামী তারা তাহলে সবচেয়ে তো অগ্রগামী কারা হ্যাঁ নবী রসুলগণ সবচাইতে অগ্রগামী হচ্ছে আম্বিয়া এবং রসুলগণ তারপরে সিদ্দিকিন বলেছেন এখানে আল্লাহ সলেহিন করেছেন যে সলেহিনের ওপরে রেখেছেন আল্লাহ রবি নবী কে এবং কিন্তু সলেহিনের একটি ব্যাপক অর্থ আছে যে অর্থে সলেহিনের অন্তর্ভুক্ত আম্বিয়াগণ সালেহিন এবং সতের একবারে ওপর লেভেলে আর সিদ্দিক গন সোহাদাগণ আর সলেহিনগণ আর এই আয়ালে বলা হয়েছে করল ফউলায়ন আল্লাহ আলহিম তারাই পুরস্কৃতদের সাথে অবস্থান করবে জাননাতে তারাই পুরস্কৃতদের সাথে অবস্থান করবে জাননাতে মিনান পরে হতে পারে মধ্যে যারা ওইরকম এর তারপরে আল্লাহ বলছেন সলেহী সৎকর্মশীল কিন্তু সলেহে আর একটি যেটি অর্থ ব্যাপক অর্থ সেই অর্থে ছোটখাটো ভুল হয় ছোটখাটো ভুল হয় ফরজ অজেব সন্ন্যাদ ছাড়ে না কিন্তু কিছু মুস্তাহাব ছুটে যায় ভালো কাজ ছুটে যায় তাহলে এরা মুক্তাসিদ মধ্যপন্থী আর তৃতীয় হচ্ছে জা আলিমুল্লিনে কখনো কখনো জুলুম করে ফেলে কখনো কখনো কোনো বড় গুণা হয়ে যায় কিন্তু কি করে তারা ফিরে আসে তবা করে মুসলিমদেরকে আল্লাহ তিন ভাগে ভাগ করেছেন কারণ বেনামাজি তো জানাই আছে বেনামাজির হক নবী সাল ইসলাম ফায়স মুসলিম নামাজই কিন্তু কিছু তো তারা জালেমুল্লিনফসে তাদের জন্য মুক্তি রয়েছে যদিও হইতে পারে যে কিছু আজাব হইতে পারে অথবা আল্লাহ মাফ করে দিতে পারেন অথবা তাদের জন্য সাফাত রয়েছে সাফাত এর আগে না এদের জন্য সাফাত রয়েছে আর তারপরের স্তর হচ্ছে কাফের সর্বদাই ফাঁসেকিতে মেতে রয়েছে সর্বদাই পাপে মেতে রয়েছে তাদের স্থান তারা জানেন তারাই ফাসেক তারা বড় ফাসেক তারা বড় জালেন তারা কাফের তারা বড় জালেম জালেম বলতে হবে বড় জালেম বলতে হবে কারণে যারা কাবিরা তবাও করেছেন লোকদের ক্ষেত্রে বানাবাড়ি করাই হচ্ছে সিরকের কারণ এটি হচ্ছে আসল বিষয়বস্তু তাই না তারপরেও কেন মানুষ সিরকে লিপ্ত হলো তারপরেও কেন পুতুল পূজা প্রতিমা পূজা তারপরে কেন কবর পূজা মাজার পূজা পীর পূজা सब क्यों प्रश्न तर लेखक्रत लोक सम्पर्डी सी आज के जमाना पीर विषय पीरतंत्र ये कबर मजार पुस्लिम जरूर मध्य शीर्क कारण मजार पुजार कारण हे पीरतंत्र पीर मुदर सिलसिला ना शुरू हो तो ঢোকা ছিল সুফি ইসম ঢুকেছিল আর সুফি ইসম সম্পর্কে যে শুনে নেবেন এ হচ্ছে সংমিশ্রণ কয়েকটি ধর্মের বিভিন্ন ধর্ম থেকে কিছু কিছু মতবাদ জড়ো করেছে জমা করেছে তারপরে একটা যেমন করেন ওই রকম আত্মার পরিশুদ্ধি এই বিষয়টিকে তারা মানে টপিক বানিয়েছে হেডিং বানিয়েছে যে আমরা পরিশুদ্ধি করছি এর মাধ্যমে এটা মুসলিমদের কাছ থেকে ইসলাম থেকে নিয়েছে এহসান আর নিয়েছে খ্রিস্টানদের বৈরোগ্যবাদ নিয়েছে আপনার হিন্দুদের মধ্যে থেকে হিন্দুদের যে সাধু হয়ে যায় তারা বনে জঙ্গলে চলে যায় দেয় বিবাহ সাদী করে না সারা জীবন ধরে গোস্ত খাবে না মাছ খাবে না শুধু শাকসবজি খেয়ে জীবন যাপন করে আর ওই দুর্গন্ধযুক্ত কাপড় পরে আর না চুল চুলের খোঁজ খবর না দাড়ি মোচের খোঁজ খবর না নিচের চুল চুসে যেসব শরীরে যে লোম আছে সেসবের খোঁজ খবর এসবগুলি কিছু নিয়েছে এরা বুঝতে পেরেছেন আর এটাকে ধার্মিকতা মানে এটি হচ্ছে আল্লাহকে পাওয়ার উপায় এই সবকে নিয়ে জোড়া জোড়াতালি দিয়ে এই সুফিজম তৈরি হয়েছে আর এই সুফিজম হচ্ছে পীরতন্ত্র বুঝতে পারছেন যত পীরের আছে কিছু না কিছু এই সবে তাদের ভাগ আছে। পীরতন্ত্রের উদ্ভাব যদি মুসলিম জাতিতে না ঘটতো কবর পূজা হতো না তাহলে কবর পূজা হচ্ছে এই পীরতন্ত্র সুফি ইজম এর ফলস্বরূপ ওর রেজাল্টে আমরা পেয়েছি আজকে সারা বিশ্বের মুসলিমরা আলেমরা যদি সুফিজিম কে শেষ করে দেয় কারণ জনসাধারণকে যেদিকে আলেমরা গাইড করবে দিকে যাবে ওরা জানে কি অসহায় মানুষ দিন জানে না কিন্তু আল্লাহ কে ভালোবাসে রসুল ভালোবাসে মুক্তি পেতে চায় মুক্তির কামনা করে মনে করে যে এই चर्माना पावान बागीतरा गए जन्नत पावे जिलानी गगदा शरिफे गेन पावा सब भ्रांत मतबाद रही जहेल साधारण मुसलमान किए बेचारा बेचारा बेचारा देर के स्वीकार करोषण कर যারা বিদী নেতারা তাদেরকে আলেম বলা উচিত জালেমরা। তো বাড়াবাড়ি করতে কি বাড়াবাড়ি সাহবা সম্পর্কে তা করেনি এমনকি রসুল সম্পর্কে করেনি কালকে গিয়েছিলাম আপনাদের ক্যাম্পে বক্তব্য গিয়েছিলাম এক লোক জিজ্ঞেস করেছে যে আল্লাহ রসুল বড় না আব্দুল কাদি জিলানি বড় এটা হচ্ছে মুসলমানের প্রশ্ন মুসলমানের প্রশ্ন বুঝছেন আউুজবিল্লা অথচ নবী কেরিমী সাল্লা সাল্লাম বলছেন সাহাবাই কেরামের সাথে অন্যদের তুলনা সাহাবাই কেরামের সাথে অন্যদের মানে আমাদের আমার সাহাবাই কেরামদের সমালোচনা তোমরা করবে না সাহাবাই কেরামদের ভুল ধরার জন্য চেষ্টা করবে না যে এই ভুল হয়েছিল উসমানের এই ভুল হয়েছিল মাও এই ভুল হয়েছিল অমুকের আর তমকের এই রাস্তা অবলম্বন করবে না অন্যদেরকে সমোধন করা হয়েছে তাহলে তাবেইনদেরকে সম্বোধন করা হয়েছে সম্বোধন করা হয়েছে মালিক আহমদ তাদেরকে সম্বোধন করা হয়েছে জিলানি চিহা সাহাবাস্ত ঠিক না বলেন সাহাবাই কেরাম বাদ নিয়ে সমস্ত উম্মত এই উম্মতের লোকদেরকে সম্বোধন করে নবী সাল বলছেন যে তোমাদের কোন এক ব্যক্তি যদি অহধ পাহাড়ের সমান সোনা পেয়ে যায় বা অহধ পাহাড় সোনা করে দেওয়া হয় তার জন্য আর তা আল্লাহ রাস্তায় খরচ করে দেয় বাই করে খরচ করে তাহলে কি হবে মা বালাগা ওয়ালা মাান পাহাড়ের সমান যদি জাহাব সোনা আল্লাহ রাস্তায় বাই করে তোমাদের কেউ আর সাহাবারা কি করেছেন এক মুদ অথবা অর্ধ মুদ মুদ কা এইরকমই মুদ সে যুগে হতো ব্যবহার নবী সাল্লাম এক মুদ দিয়ে উঁচু করতেন মুদের মাপ গ্রাম হিসাবে ছয়শ গ্রামের কাছাকাছি তাহলে এক মুদ যদি কোন সাহাবি কোন সাহাবি আল্লা রসুলের হাতে হাতে সেই মুসলমান হয়েছেন আল্লাহ রসুলের সাথে যে হাতে অংশ নিতে পেরেছে এই ফজিলত তাদেরকে হাসিল রয়েছে এক কোন এক সাহাবি যদি এক মু গ্রাম সোনা খরচ করে অথবা তিনশো গ্রাম সোনা খরচ করেছে समान सो अल्लाह रास्ता एक लाख चौबीस हजार सहाबिर आदना सहबी मान साधारण सहबी साधारण एक जन सहबी जो छो ग्राम तीन सौ ग्राम अल्लाह रास्ते खर्च कर তাহলে ওই সাহাবের মর্যাদায় পৌঁছিবে না মা বালাগা লাগা পারবে না এমন না যে সমান পাহাড়ের অহধ পাহাড় আরো সমান সমান সমানও বলেননি তাদের মর্যাদা পৌঁছিতে পারবে না তাদের সমান নে কি হাসিল করতে পারবে না কারণ তারা যেইভাবে ইসলামকে জীবিত করেছেন ওই তিনশো গ্রাম দিয়ে আপনার অহধ পাহাড় দিয়েও ইসলাম আর জীবিত হবে না সেই সময় যদি তারা ওই অল্পটুকু দিয়ে জীবিত না করতেন ইসলামকে তাহলে তখনই সমূলে বিনাশ হয়ে যেত শেষ হয়ে যেত তখন তখনই শেষ হয়ে যেত আর ইসলাম আমার কাছে আপনার কাছে পৌঁছিত না এত দূরে গিয়ে জন্মগত মুসলমান আপনি আমি হতে পারতাম না পারতাম আর যদি এই না তাহলে আমাদের কাছে কোনোদিন ইসলাম পৌঁছিত না আমরা ওই আমাদের প্রতিবেশী যারা অমুসলিম রয়েছে তারা যেমন আল্লাহ ছাড়া সমস্ত জিনিসের পূজা করে সাপ বিছু গরু ছাগল থেকে শুরু করে এমন কিছু নেই যে তার পূজা করেন না সেই পূজা আমরাও করতাম तो बुजते तोड़ ওজনিম মালিক আহমদ ইমাম বকার চিসি এদের ওজন হচ্ছে তিনশো গ্রাম তাহলে আমার আপনার ওজন কতটুকু চিন্তা করেন আর মুসলমানদেরকে কি শিক্ষা দেওয়া হয়েছে যে আল্লাহর রসুল বড় না আব্দুল কাদের জেলানি বড় তবে কবর কাছে যারা বাড়াবাড়ি করেছে বা পড়েন তাহলে বলবেন যে সত্যি কথা সত্যি কথা যে তারা আল্লাহর চাইতে বড় মনে করে কবরের পূজারীরা কি করে আল্লাহ চাইতে বড় মনে করে কারণ মালাকুল মত জেলানির একটা ঘটনা রেখছে আব্দুল কাদির জেলানি একটা মুড়িদের ছেলে একটি ছেলে ওই ছেলের রোহ কবচ করে নিয়ে চলে যাচ্ছে মালাকুলম বুঝছেন তখন কাঁদতে কাঁদতে সেই মুড়িদ এসে আব্দুল কাদির জেলানি কে বললো যে হাই কি করলাম একটি ছেলে কোন রকম পেলাম তো সেই ছেলেটি আজকে মারা গেছে তার রোহ নিয়েতে চলে গেছে মালাকোলমত বুঝতে পারছেন তখন আবদুল কাদির জিলানি গিয়ে কি করলো রাস্তাতে ধরলো পথে যাচ্ছেন মালাকুল মত আর রাস্তা থেকে ধরে ফেললো আকাশ পথে চলে গেল তাহলে নবী চাইতে এখানেই বড় হয়ে গেল মেরাজ হচ্ছে আব্দুল কাদি জেলানি মেরাজ ঠিক না আকাশ পথে যাচ্ছে মেরাজ হচ্ছে আব্দুল কাদি জেলানি তারপরে মালাকুল মত কে ধরলো কড়াকাড়ি শুরু করলো এই কারাকাড়ি করতে গিয়ে ব্যাগ কেড়ে নিল কেড়েই নিলো ব্যাগ মালাকুল বড় হয়ে গেল আব্দুল কাদি জেলানি ঠিক না রসুল চাইতে বড় হয়ে গেলো মালাকুল মদ চাইতে বড় হয়ে গেলো শক্তিশালী হয়ে গেল এখন কারাকারি করতে গিয়ে ও তো আর ছাড়ছে না মালাকুল মত ছাড়ছে না তখন কি হয়ে গেলো আত্মাগুলি সব পুড়ে গেলো ব্যাগ দিয়ে কারাকাড়ি ধস্তাধস্তি করতে করতে सब आत्ता गि पढ़े जा रहा जो लोक से मारा गो सबाई जीवित हो गई दिन मृतोना सब जीवित हो गलो जिलानी बड़ो जीवन आज बांगला भाषा से किस्सा कहनी उद्भर कृषा कहनी कुफुरी किस्सा कहनी सुन तलाकोल मत लागल कान्ना करते हाई की आज आल्लर का जवाब दीब ए काल्ला दरबारे पोचिल আল্লাহর কাছে গিয়ে কাঁদছে কি ব্যাপার সব আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেল একটিও নেই আমার কাছে একটি আত্মা নেই একটি রু নেই সব গেছে বুঝছেন আহ আল্লাহ রাবুল্লাহ আলম অসহায় হয়ে যাচ্ছেন আব্দুল কাদির জেলানির কাছে ধর আল্লাহ বলছেন কি ব্যাপার কি হয়েছিল বলছে যে তার এক মুড়িদের ছেলে মারা গেছিল আজকে ওর রোহটি কবজ করে নিয়েছিলাম তো সেটি চাইছিল আমার কাছে প্রথম গিয়ে সেটি চেয়েছে আব্দুল কাতির দেয়নি আল্লাহ আল্লাহ বলছেন মানুষের মরণের সময় চলে আসলে এক মুহূর্ত বিলম্ব করা হবে না আগে পিছিয়ে করা হবে না আমি কি কোন ভুল কাজ করেছি দেব না এই আত্মাটি দেনি তখন এই কারাকাড়ি শুরু হয়ে গেল দুইজনের লড়াইয়ে শেষে গেল সবগুলি গেল সবগুলি গেল তখন আল্লাহ আসহায় বলছেন যে তোমার কাছে সে আমার বান্দা তো একটি চেয়েছিল একটি দিয়ে গেলে এত লস হইতো না তোমার এত লস হইতো না তোমার এত লস করলে তুমি আর একটি আত্মা চেয়েছিল দিয়েই দিতে তুমি আল্লাহ সহায়ে যাচ্ছেন তাহলে কে বড় এ মুশ্রিক জিলানির পুজারীদের কাছে কে বড় বলে আল্লাহর বড় না জিলানি বড় জিলানি বড় তাহলে জিলানিকে যদি তারা বড় বলতে পারে তাহলে রসুল হলো প্রশ্ন তো উঠবেই তাদের কবর পুজারীদের যে আল্লাহ না আল্লাহ রসুল বড় না জিলানি বড় কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ প্রশ্ন উঠবে না আমরা মনে করি একটা সাধারণ সাহাবি যিনি অনেক না একটি হাদিস বর্ণনা করেননি তার নাম কোনো সেসব কিতাব খুঁজলে পাবেন হয়তো আপনাকে বলে আপনি বুঝতে পারবেন যে উনি সাহাবি ছিলেন আলমরাও জানেন না এক লাখ চব্বিশ নাম কেউ জানে জানেন না তাহলে সাহাবাই কেরামের নাম সম্পর্কে কয়েকটি কিতাব লিখা হয়েছে এই কিতাব এসবা আল্লাব আব্দুল বারের কিতাব রয়েছে আল ইস্তিয়া ইস্তিয়াব এগুলি কিতাব পড়বে যারা তারাই জানতে পারবে যে এরাও সাহাবি ছিলেন না হলে আলমরাও কি এক নাম চব্বিশ রাখতে পারে অনেক সময় সন্দেহ হয়ে যায় সাহাবি ছিলেন চাইতে উত্তম আর একটি বিদাতের সংস্কার করেন মগজ ধলাই করেন ওয়েস করি মানে আল্লাহ রসুলকে দেখেনি তাই না ইমান নিয়ে দেখেনি তো ওয়েস চাইতে একটা সাধারণ সাহাবি কারণ রবিশাল বলেছেন যে তোমরা যদি অহধ পাহাড়ের সমান খরচ করো এতে ওয়েস কারণী সম্বন্ধে আসছে না আসছে না অন্যরা যদি ওহৎ পাহাড়ের সমান সোনা খরচ করে আর আমার সাহাবি যদি একমত তিনশো গ্রাম খরচ করে এক মা বা লাগা মুদা আহাদিম তাদের ওই তিনশো গ্রামে পৌঁছিতে পারবে না তোমার অহধ পাহাড়ের সমান সোনা খরচ করে এ হচ্ছে সাহাবাই কালামের মর্যাদা আর এক শ্রেণীর বিদাতিরা সাহাবাই কেরামদের মর্যাদা জানলো না আল্লাহ রুসালের মর্যাদা জানলো না আর মর্যাদা জানে কাদের এই যে আলেমদের তার এটি হচ্ছে সিরকের কারণ তো এই যে জিলানি চিস্তি বা শাহজালাল আর ফোরফুর তোমক এইসব জায়গায় যে মাজার পূজা কবর পূজা শুরু হয়েছে এর পিছনে কারণ হচ্ছে আল গোলু ফিস শতলোকদের সম্পর্কে করা। যেমন আজকাল এই যে আপনার ধর্মের নামে মুসলিম যদি করে যদি অমুসলিমরা করে আর মুসলিমদেরকে ফাঁসি দিতে চায় সেটা আলাদা কথা একটা ষড়যন্ত্র আন্তর্জাতিক চলছে এরকম যে মুসলিমদের দেশে অশান্তি সৃষ্টি করো মুসলিমদের কিছু যুবকদেরকে খরিদ করে নিয়ে বুঝতে পারছেন প্রতিবেশী দেশ হয়তো সেই দেশের শত্রু দেশ অথবা মুসলিম দেশ আছে মুসলিম দেশগুলিতে ডিস্টার্ব করতে চাই যার ফলে এরা ওই ছেলেগুলিকে হয়তো দাড়ি রাখিয়ে দিয়েছে যেভাবে হোক না কেন পয়সা দিয়েছে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট কোন দিক থেকে পয়সার ব্যবস্থা করে দিচ্ছে অস্ত্র পাচার করে পৌঁছে দিচ্ছে আর তোমরা এই কাজগুলি করো বুঝতে পারছেন তোমাদের সরকার ভালো না এই না সেই নাই কাজ করো এই তো হচ্ছে অমুসলিমদের পক্ষ থেকে ষড়যন্ত্রের শিকার হচ্ছে এক শ্রেণীর যুবকরা আর যদি ষড়যন্ত্র শিকার নাও হয় যদি মনে করে যেটা ধর্ম আর ধর্ম হচ্ছে মুসলিম দেশে মুসলিমদের শান্তিকে বিঘ্নিত কর মুসলিমদের ঘুমকে হারাম করে দাও মুসলিমদের দেশে যদি করে এটি হচ্ছে গলু এই বাড়াবাড়ি সীমা লঙ্ঘন কারণ মুসলিমের রক্তের মূল্য কত জানে একজন মুসলিমের রক্তের মূল্য কত আজকাল তো আমাদের সমাজে কুফুরির ফতুয়াবাজি আর একজনকে কাফের বলা মানে তার রক্ত হালাল এই পয়েন্টটা মনে রাখবেন কোন একজন মুসলিমকে যখন কেউ কাফের বললো তার মানে তার রক্তকে কে হালাল মনে করলো ঠিক না কারণ কাফের রক্ত হালাল কাফের বলাই মানে তার রক্ত হালাল হয়ে যাচ্ছে সে মুসলিম করে করে এই কাজ করে সেই কাজ করে সুতরাং সে কাফের এই গোবরী ফতো লাগিয়ে দিলো আর কাফের বলে দাও মানে তার রক্তকে হালাল করে দিল একজন মুসলিমের রক্তের মূল্য কত প্রায় মুসলিম হিসাবে কোনো মুসলিম এমন কি বিদায়ী মুসলিম যারা শিখ করে কবর মাজার পূজা করে কাবার কত শ্রদ্ধা তাদের অন্তর রয়েছে আমাদের কাবা এবং মাক্কায় মুখে সারা পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ এবং উত্তম স্থান আকদাস ও ইল্লাহ নবী যখন হিজরত করেছিলেন তখন মাক্কাকে সম্বোধন করে বলছিলেন মাক্কার হয়ে যত জমিন রয়েছে সমস্ত জমিনের উত্তম জমিন আকাশে কাইল আকদাসবে কাইল আর সারা পৃথিবীতে যত জমিন রয়েছে সমস্ত জমিনের তুমি মোকদ্দাস এবং পবিত্র ভূমি তুমি তাহলে এই পবিত্র ভূমির মধ্যে সবচেয়ে পবিত্র এবং মর্যাদার অধিকার হচ্ছে এই কাবার চাইতে মর্যাদা বেশি একজন মুসলিমের রক্তে তার চাইতে বেশি নবীম বিদায় হজে যে বক্তব্য করেছেন আরাফার মাঠে সে বক্তব্যের একটু অংশ ইন্না দেমা আকুম ও আমার হারাম আলীকুম কাহুর মুসলিমের হারাম যেমন ভাবে কাবার সম্মান মর্যাদা রয়েছে এবং এই মর্যাদাকে ক্ষুণ্ণ করা হারাম কাবার মর্যাদা মান মর্যাদা সম্মানকে ক্ষুণ্ণ করা যেমন হারাম ওই রকমের মুসলিমের রক্ত মাল ধন সম্পদ মান ইজত হারাম नबी कईम सल्लाह एक आबार मर्जदार मुस्लिम बाड़ा बाड़ी जरा विभ्रांति विभिन्न दिक रही क्षेत्र व्यापक शब्द बुझे धर्म क्षेत्र बाड़ा बाड़ी, बाड़ी, बाड़ी, बाड़ी जमीन हालाल जिन के हराम मन कर जमीन हिंदू मध्य मारवाड़ी विभिन्न जैन यमे की शब्जी छा कि जीव हत्या महापा কিছুই খাবে না আখেরা তো বঞ্চিত জান্নার থেকে কুপুরির কারণে সিরকের কারণে আর দুনিয়া তো আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত গরু থেকে বঞ্চিত ছাগল থেকে বঞ্চিত মোরগ থেকে বঞ্চিত পাখি থেকে বঞ্চিত আল্লাহর কত কিছু হালাল করেছেন মাছ থেকে বঞ্চিত হ্যাঁ সমস্ত এমনকি ডিউ থেকে বঞ্চিত সমস্ত নিয়ামত থেকে বঞ্চিত হালালকে হারাম মনে করা এটি হচ্ছে গোলু বাড়াবাড়ি হালালকে হারাম মনে করা এটি হচ্ছে বাড়াবাড়ি তো মুসলিমদের অজ্ঞতা দেখেন ও মিষ্টি খায় ঠিকই কিন্তু এফতারের সময় অবা মানে যদি হারাম কিছু তাতে মিশিয়ে দেওয়া হতো তাহলে হারাম হইতো হালাল নবিয়া করিম সাল্লাহ ইহুদির বাড়িতে দাওয়াত খেয়েছেন তাই না বকরির পায়াতে কি করেছিল বিষ দিয়ে দিয়েছিল শত্রুতা করে কিন্তু ছাগল হিন্দু দোকানে তৈরি হয়েছে জিলিপি খাওয়া যাবে না কারণ হিন্দু দোকান থেকে নিয়ে এসেছে ইফতার করা যাবে না অনেকে ইফতারে এফতার মহফিলা আসার পরে হয়তো দাওয়াত দিয়েছে ইফতারিতে আসার পরে দেখলো যে কিছু জিনিস আইটেম এমন আছে ফলমূল ছাড়া মানে অমুসলিম দোকানে হয়তো তৈরি হয়েছে এরকম আশঙ্কা আছে তখন হয় বসলে খাবেন আর না হলে টান দিল এদের ইফতার করলে আমার নষ্ট হয়ে যাবে গোলু হালাল জিনিসকে হারাম মনে করা গোলু আল্লাহ সুরাত তাহারিমের প্রথম আয়াতে বর্ণনা করেছে সুরাত তাহারিমের প্রথম আয়াত বলুন তো কি আয়াত আছে হে হারাম কেন মনে করো একটা হচ্ছে উঠে আছে জুব্বার মতো একবার নিচে থেকে নয় কিন্তু ঘেরা আছে হ্যাঁ খোলা নেই আরেকটা হচ্ছে দুই দিকে কাটা পাঞ্জাবি পকেটের কাছে কাটা রয়েছে আলেমদেরকে যদি এক লোকেরা আছে বাংলাদেশে আলেমকে যদি দেখে যে কাটা পাঞ্জাবি পরে আছে দেখো না একজন দায়ী ভাই এসেছিলেন তো দেশ থেকে এসেছেন কাটা পাঞ্জাবিতেই আর তার কাছে যুব ছিল না ওই কাটা পাঞ্জাবিতে মঙ্গলবারে উনি বক্তব্য রেখেছিলেন এখানে তারপরে এক ভাই বেশ ও ভালো মানুষ मगजे बक्त्य शुने पर एक भाई बक्त्य तो भाला लेबास भा खरा ले खराब लागल काटा অনেকের কাছে কিনলে বাস বলুন তো এগুলি হচ্ছে গোলু বাড়াবাড়ি বড় ক্ষতিকারক এগুলি আপনি একজন সৎ মানুষের উপরে শুধু পাঞ্জাবি পরার জন্য লাগিয়ে দিলে একটা ফায়সালা করিয়ে দিলেন যে লোক ভালো না তাহাজ গুজার মানুষ একটি হারাম খাইনে কত সৎ মানুষ শুধু একটু কাঁটা পাঞ্জাবি পরেছে দিইলেন ওর উপরে লাগিয়ে যে একেবারে ফাঁসে লোক বাজে লোকগুলো হ্যাঁ বুঝতে পারছেন এগুলি গোলু গলু সব ক্ষেত্রে লেবাস পোশাকের ক্ষেত্রও কিছু লোকের গলু বাড়াবাড়ি আছে সীমা লঙ্ঘন আছে খাওয়া দাওয়ার ক্ষেত্রেও কিছু বাড়াবাড়ি আছে হালাল জিনিস তারপরে ঠিক আছে না শুনেন আল্লাহ হাবুল আলম বলছেন মহান আল্লাহর বাণী ইয়ে আহলাল কিতাব ইহুদি খ্রিস্টান আহলি কিতাবদেরকে আল্লাহ সম্বন্ধে করে বলছেন কারণ ওরা প্রথম গোলু করেছিল মানে বাড়াবাড়ি করেছিল ধর্মের ক্ষেত্রে ধর্মীয় ব্যাপারে दिन बेपारे सीमा लंघन करते सम्पर्क तुम्हारा इल्ला हाक् सत्य छाड़ा अन्न कथा हक कथा छाड़ा नई संगत कथा छाड़ा अन्न कथा ना जेने ख्याल तुम्हारे भलो लागल ভালো মনে হইলো কথা আর বলে ফেললে আল্লাহ সম্পর্কে এরকম করিও না এইরকম এখানে সতর্ক করা হয়েছে না আল্লাহ সম্পর্কে কথা বলা ঠিক না। কারণ জায়েজ নাজাইজ কে করেছেন আল্লাহ মাধ্যমে তাই না তাহলে জায়েজ নাজাজ আল্লাহ করলেন আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলিও আল্লাহ আল্লাহ সম্পর্কে এসেছে কমপক্ষে এক্ষেত্রে থেকে তো উদ্ধার হই জিজ্ঞাসা করেছে আর গ্রামের ইমাম মসজিদের এমাম আর যদি না জবাব দিই তাহলে তো মুশকিল করে চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে দিলে না জবাব একটা ঝেড়ে সৌদি আরব থেকে গিয়েছেন আর একটু ভালো ভালো কথা বলছেন মশলা মশাইল যেটা সূক্ষ্ম মশলা মশাইল জিজ্ঞেস করলো আপনার মোটামুটি একটু আইডিয়া অনুমান আছে দিলেন গুলি ঝেড়ে দেবেন না ওলা ঠাকুর আল্লাহিল আর দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি করবেন আহলি কিতাবকে আল্লাহ সম্বোধন এই জন্য যে এরা প্রথম বাড়াবাড়ি করেছে তারা করেছে কিন্তু আমাদের পূর্বে আহলে কিতাবি বাড়ি করেছে ইহুদিদের বাড়াবাড়ি আল্লাহ বর্ণনা করেছেন একটি অনেক করে হবে বিভিন্ন একটি কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন ওকালাতের ইহুদ ওজায়বুল্লাহ ইহুদিরা বলতে যে ওজায়ের কার পুত্র আল্লাহর পুত্র বাড়াবাড়ি করল ওজায়ের আল্লাহর পুত্র নাই আল্লাহর নবী অথবা আল্লাহর কোন সৎ বান্ধা বলতো আব্দুল্লাহ নবী হলে নবী বলতো কিন্তু হচ্ছেন আল্লাহ পুত্র সারা বিশ্বের খ্রিস্টান তারা বিশ্বাস রাখে ভ্রান্ত বিশ্বাস কুফুরি বিশ্বাস যে ঈশাআসালাম সান অফ গড আল্লাহ বলছেন যে তার কোনো বাবা ছিল না আয়াত নম্বর তেইশ আল্লাহ কি বলছেন এই নুহ আলী সাল্লামের নামে একটি সুরা রয়েছে উনত্রিশ পাড়ায় একটি সুরা রয়েছে যে সুরার নাম হচ্ছে সুরাতো নুহ কারণ নু আলি ঘটনা কিছু ঘটনা হলে তার দাওয়ার ঘটনা সেই যুগে যে শির্ক হয়েছিল যে সব দেবী দেবতার পূজা করত মুশরেকা তাদের নাম পাঁচটি দেবতার নাম আল্লাহ এখানে করেছেন আল ইসলাম এদিকে মানুষকে ইসলামের দাওয়াত দিতেন কালেমা এল এল একমাত্র আল্লাহ বন্দিগি করো এই দাওয়াত দিতেন আর মুশরেকদের নেতারা বলতো যে দেখো এই নুহের কথা শুনিও না নুহের কথা শুনিও না পাগল এর কথা শুনি আর কি বলতো লাহা তখন তোমাদের দেবী দেবতাকে ছেড়ে দিও না নুহের কথা শুনে নুহের কথা শুনে দিও না তোমাদের আলে বিশেষ করে তোমাদের না কিন্তু করে পাঁচটি যে দেবতা আছে এদেরকে খবরদার কোনো সময় ছাড়বে না ওয়ালা তাজারুনা ওয়াদা ওয়াদ নামক দেবতাকে ছেড়ে দিও না ওয়ালা সোয়া সোয়া নামক দেবতাকে ছেড়ে দিও না ওয়ালা ইয়াশ নামক দেবতাকে ছাড়িও না প্রেরিত হয়েছিলেন এই আয়তের তফসিরে আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তাল মত শুনেন তিনি কি বলছেন আর তিনি যখন তফসির করেছেন আর সাহাবি নিশ্চয় নবী করিম ইসালাম থেকে এই জ্ঞান হাসিল করেছেন তিনি বলছেন হাজি আসমাও রেজালিনের জাতির সৎ লোকদের নাম ওয়াউক এগুলি হচ্ছে কি নু সালামের জাতির সৎ ব্যক্তিদের নাম এরা বড় ব্যক্তি যেমন এই উম্মতের সৎ ব্যক্তি জিলানি চিস্তি সৎ আছে কিন্তু জিলানি চিস্তি নাম কেন নিলাম যেহেতু এদের পূজা শুরু হয়ে গেছে সেই জন্য ইমাম আবু হানিফা শাহি মালিক আহমদ ইমাম বোখারি তাঁরাও তারা সৎ ব্যক্তিগত বরং তাদের নাম আগে নাও উচিত ছিল কিন্তু শত লোক ছিলেন আল্লাহর কাছে তাই আশা করি আমরা আমরা চোখে না দেখলো প্রত্যক্ষ না করলো আল্লাহর কাছে আশা করি যে তারা শত লোক ছিলেন এই উমতের নোয়াল ইসলামের কমের তারা শত লোক ছিলেন এই পাঁচ আর লোকটি ধ্বংস হয়ে গেছে একটি লোক মারা গেছে যদি বলেন লোকটি ধ্বংস হয়েছে তাহলে খারাপ হবে না বাংলা ভাষায় এটাকে খারাপ কিন্তু আরবিতে খারাপ আরবিতে মরে যাওয়াকে হালাকাও বলা হয় মরে যাওয়াকে হালাকা মানে শেষ হয়ে গেছে চলে গেছে তাকে হালাকা বলা তারয়তান ইঙ্গিত করলো মানে ইঙ্গিত করা শয়তান পরামর্শ দিল শয়তান মানুষের রূপ ধরে এসে পরামর্শ দিতে পারে অথবা শয়তান এমন কোন অলৌকিকত্ব দেখাতে পারে এই হাদিসটা তফসির করতে গিয়ে शयतानल्लासारेलोल सत् परामर्श ही दिल तैनात मानव जी के गुमराह कर लिप्त करलौक देखा पाथर मूर्ति मटी तैरी कर मूर्ति कथार आवाज़ भेसे आस আপনি শুনছেন ভাবছেন যে এই যে মূর্তি কথা বলছে তো আপনাকে সম্বন্ধে কথা বলছে যে দেখো তোমরা এরকম করবে এরকম করবে আমার দর্শন করবে আমার দর্শন করলেই পাবে মাজার থেকে আল্লাহ না করে যদি মাজার থেকে লাগে শাহজাহে যেও কিছু লোক তহিদবাদী আছে গুমাহ হয়ে যাবে ঠিক না এই ভাবি হয়েছে বছর দুয়েক আগে খাজা মহনুদের চিস্তির কবরের কথা অলৌকিকত শুনেছেন কেউ একটু মনে করাই দেবেন শুনলে আমি কিন্তু পত্রিকা পড়েছিলাম যে এরকম একটা লাইট যেন লাইটের ফোকাস দেখতে পাওয়া যাচ্ছে सत्य अल्लाहर सबकिछू पा जाए अल्लाहर जीवित एवं देखो, जी देखो नूर छड़ा नूर नूर छड़ा मजार शरीफ थे शरीर करहिदीद जे शक्त विभ्रांति शिकार होनी बरता भावलो ए हयतान खेला शयतान खेला क्योंकि जो तहिद छो दुर होते ছুটলো যে যাই আজিমের শরীফ দেখে আসি যা একটু করে আসি যাচ্ছি অলৌকিকত্ব দেখিয়ে দেখালো যার মাধ্যমে তারা শির করতে শুরু করলো প্রথম ইঙ্গিত হলো কি ওহি হল শয়তানের আনিন আরো বিস্তারিত আছে যে তারা শোকে ভেঙে পড়েছিল এসব লোকেরা এই শত লোকদের মৃত্যুর পরে ইনতেকাল ভেঙে পড়েছিল শোকে যে আর কি করবো আমাদের মধ্যে যারা নেক লোকেরা ছিলেন তারা তো মারা গেছেন আমরা সব অবাঞ্চিত লোকেরাই থেকে গেছি ও মর্মাহত অবস্থায় তারা তখন শৈতানের সুযোগ নিল এসে শৈতানের শুনে এই অবস্থা কেন তোমাদের কি ব্যাপার তোমার এত ভেঙে পড়েছো কেন আর বলবেন আমাদের মধ্যে যারা ভালো মানুষ ছিলেন সব তো আল্লাহ সব তো ইন্তেকাল করেছেন আর আমরা বেকার লোকেরা সব আছি তুমি কাজ করো এদের প্রতিমূর্তি তৈরি করো আর যেখানে যেখানে ওনারা বসে করতেন করতেন ওই জায়গাতে তাদের প্রতিমূর্তি রেখে দাও কথা যেব আফিহা যেখানে তারা বসতেন এই নেকলোকেরা সোয়া সার তাদের ওই জায়গাগুলিতে আনসাফ মানে প্রতিমূর্তি তৈরি করে রেখে দাও আর তাদের নাম ধরেই রাখো যে এটা হচ্ছে ওইক যে মারা গেছেন এটা হচ্ছে নাসার এটা হচ্ছে বদ এটা হচ্ছে সোয়া এইভাবে তাদের নামে নামকরণ করে দাও এই প্রতিমূর্তিগুলির ফাফা আলো তারা মেনে নিল শয়তানের এই পরামর্শ মেনে নিল হতে পারে শয়তানের স্বপ্ন দেখিয়েছিল এটাও সম্ভাবনা রয়েছে শয়তান স্বপ্ন দেখিয়েছিল আর আমাদের দেশে অধিকাংশ মাজার তৈরি হয়েছে স্বপ্নের ভিত্তিতে কিন্তু কোন একজন লোক গ্রামের ব্যবসা করতে চান বিনা পুঁজির ব্যবসা বাংলাদেশের এক বক্তা প্রসিদ্ধ বক্তা ইন্তকাল করেছেন আহমদুল্লাহ আলী আবু তাহের বর্ধমানে দিনাজপুর ইনতেকাল করেছেন তিনি প্রসিদ্ধ বক্তা ছিলেন পীরতন্ত্রের স্পেশালিস্ট ছিলেন তিনি তো আবু তাহার বর্ধমানে ব্যবসা পৃথিবীতে একটি আছে পুঁজি লাগে না টাকা পয়সা লাগে না সেটি হচ্ছে এই পীর মুড়িদের ব্যবসা আর মাজারের ব্যবসায় টাকা পয়সা লাগে না ইনভেস্ট করতে হয় লাগে না একটা একটা টেলারের দোকান খুললেও টাকা পয়সা লাগবে না হলে করতে না তাই না যা কিছু করেন টাকা পয়সা লাগবে পুঁজি লাগবে কিন্তু এই কবর মাজার পুজার ব্যবসা नजर निया पड़ते लागे ए पैसा लागे ना कि लागे रात स्वप्न कल्पना करते सकाले शनि लोक जन के मुसल्लि टाइप बस धार्मिक लम्बा कर दिएज पड़ा शुरू कर सप्ताह यह रखम देखो पर रा स्वप्न देखे आश्चर्यजनक स्वप्न देखे की ग्रामे पास पश्चिम दिखे पूर्व दिखे अमुक जगह एक आल्ला खोज खबर रखी ने আর আমাকে ওই জায়গা নিয়ে এসে সবাই দেখি দেওয়া হয়েছে এই জায়গায় আর তারপরে গ্রামবাসীকে কি করে আর একটু তারপরে বিজ্ঞাপন আরবাতে চিন্তা করে ছাপাতে হবে যে বিজ্ঞাপন এই চলবে না আমি ধরা হবে আলহামদুলিল্লাহ যেহেতু এখানে ইসলাম আছে আর আমাদের দেশে নাস্তিকরাও বিজ্ঞাপন ছাপাচ্ছে কাফেররাও বিজ্ঞাপন ছাপাচ্ছে খ্রিস্টান মিশনারিও বিজ্ঞাপন ছাপাচ্ছে আর কবর পূজারিও বিজ্ঞাপন ছাপাচ্ছে সবাই বিজ্ঞাপন চাপাচ্ছে তো এই শয়তান হতে পারে স্বপ্নে স্বপ্ন যোগে তাদেরকে বলেছে তোমরা এরকম কাজ কর পরামর্শ তোমরা এত ভেঙে পড়েছো কেন প্রতিমূর্তি তৈরি করো আর যেখানে যেখানে তারা বসে এবার বন্দি করতেন যে রাজগার করতেন ওখানে করে সেগুলিকে রেখে দাও নামের লেভেল লাগিয়ে দাও তারপরে এবাদত করতে থাকলো এদের এবাদত করলো না তারা কি করতো এদেরকে দেখলে অন্তর আমাদের কি হবে আল্লাহর দিকে ধাবিত হবে আর ইমান আমাদের তরোতাজা হবে আর আমরা একটু উন্নতি করবো আমরা আমাদের একটু ধার্মিকতা থাকবে एलोबासबल सी लगे जरा बेचे छोड़ बुढ़ा लोक मारा गल लो। आगामी प्रजन्म जाहल ज्ञान नहीं तक शयान ते आरो क्या करा छाड़ा सरसरी पोछा जाए আমাদের দেশের কবর পূজারীরা কি বলে তাদের আলেমরা তাদের আল ওসিলার কথা বলেই শিরিক করায় তাদের জলসার বক্তব্য শোনাচ্ছি আপনাকে ভাইরা আমার আপনাকে যদি বলি যে আপনি এখানে দুই তালে উঠে এসেছেন বিনা সিঁড়িতে মানবেন মানবেন না তাহলে আল্লাহকে কি করে পেতে পারি ভাই আমরা বিনা সিঁড়িতে কি করে পেতে পারি বিনা মাধ্যমে কি করে পেতে পারি তাহলে মাধ্যম দিয়ে না এখানে দুই তালে যেমন উঠে এসেছেন তেমনি আল্লাহকে পেতে হলে ভাই মাধ্যম লাগে ও শিলা লাগে আর ওসিলাই হচ্ছে আমাদের বড় পীর আর না রায় আল্লাহবা জাহেল শ্রোতাদের পক্ষ থেকে ঠিক না এই সব জলসার বক্তব্য তাদের ওসিলা ওসিলা হচ্ছে তাদের পীর ওসিলা হচ্ছে তাদের মাজার ওসিলা হচ্ছে করা। কবর গিয়ে খাসিমোর জবাই করা এগুলি হচ্ছে ওসিলা তো যখন প্রথম প্রজন্ম প্রথম লোকেরা মারা গেল আগামী প্রজন্ম তো কি করলো নসিয়াল এলম তাদের কাছে ইসলামের জ্ঞান ছিল না ইমানের জ্ঞান ছিল না সঠিক আল্লাহ সম্পর্কে জ্ঞান ছিল না দিন সম্পর্কে জ্ঞান ছিল না এলিম তারা ভুল লেগেছে ইসলামেরালাফগন অর্থাৎ সালাফ বললে সাহাবা তাবা তাব এই যুগের স্বর্ণ যুগের লোকদেরকে বোঝানো হয় তারা বলেছেন লাম্মা মাতু এরা যখন মারা গেলেন কারা नोअलमी जुगे पांच जन कला दफन आज के गद्दी नसिन कबर का बसें कबर मुजाबी बला है कबर जरा बस कबर मुजाबाई कबर नहीं बस मजाना चलते तरह कबरे प्रथम अवस्थान करते लगल পরে পরে তাদের প্রতিমূর্তি তৈরি করল ছবি কাল্পনিক মূর্তি পূজা শুরু হয়েছে আমার সম্পর্কে তোমরা সীমা লঙ্ঘন করিও না समस्त भार समस्त जिन चाहते बस अल्लाह रसुलसते तो नबी सलम की नसिहत খ্রিস্টানরা নাসারা মানে খ্রিস্টান খ্রিস্টানরা যেমন আর তারা কি করলো ইবনুল্লাহ আল্লাহ সন্তান বানিয়ে দিল তেমনি তোমরাও কোনো ক্ষেত্রে আমার সম্পর্কে বাড়াবাড়ি করিও না আনা আবদুল আমি বান্দা একজন আমি গোলাম কার গোলাম আল্লাহর গোলাম द्वित कलमा, कलमा, कलमा हो शाह तहदात मुखस्त अच्छे कलमा कबर पुजारी पड़े ना असाद्लाह मुहम्मद আবদহু সাক্ষ দান করছি আরো সাক্ষ দান করছি এবং তার যখন মদিনায় আসে আসার পরে কি করে রসুল আল্লাহ দয়া করুন ইয়ারসুল আল্লাহ আমার একটি মেয়ে সাবালিকা হয়েছে বিবাহ ব্যবস্থা করে দিন এক পাকিস্তানি মহিলা এসেছে डि राखे तो देखे रसुलमिक परीक्षा दिए दस टी दरखास्त मे दो दरखास्तर मन आज कागज टी बंधु जी छोड़ উনি আমি মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসেছি আমার জন্য একটি ভালো বরের ব্যবস্থা করে দাও বুঝতে পারছেন আহ মুসলমান কালেমায় শাহাদ পড়ে বলে গোলাম বলে আর গোলামের কাছে চাই আল্লাহর গোলাম বলে তাকে আর সেই গোলামের কাছে চাই কি করে গোলামের কাছে চাইতে পারেন তিনি গলাম আপনিও তো গোলাম তাহলে গোলামের কাছে গোলাম কি করে চাইতে পারে আব চাইবে মাবুদের কাছে। মাবুদ মানে আল্লাহ তার কাছে কত মানুষ আসছে আর এইভাবে করছে। ছাড়া ক্ষেত্রে বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে তাহলে অন্যের ক্ষেত্রে অন্যের ক্ষেত্রে তাহলে তো বুঝে নিতে হবে যে রসুলের ক্ষেত্রেই যদি বাড়াবাড়ি না চলে তার অন্যের ক্ষেত্রে কি করে চলবে আর মানুষ সফর করে হজ করার মতো হজ করতে আসে বরং আকি দা এই কবর মাজার পন্থীদের আকিদা রয়েছে তাদের কাছ থেকে শোনা তিনবার আসলে বা হচ্ছে যেখানে বিশ্ব ইজতিমা হয় সেখানে হাজির হলে আরফে হাজির হওয়ার মতো সব হয় বলে না এটিও গোলু এটি বাড়াবাড়ি গরিবের হজরফের এটি হচ্ছে বাড়াবাড়ি গোলু এটাও বলে হজ আল্লাহ ফরজ করেছেন কোরআনে রয়েছে আরাফা নবী বলছে আলহাজ আরাফা হজ হচ্ছে আরাফার নাম আর কোথায় বিশ্ব আর তোম আর সেখানে গেছে এই নাকি হয়ে গেল থেকে। এই শরীয়ত কে নিয়ে আসলো ফাকুল আব্দুল্লাহ তোমরা বলবে আব্দুল আমরা বলেছেন ইয়াকুমু তোমরা সাবধান সতর্ক সীমাল থেকে ধর্মের ক্ষেত্রে সীমাল করবে না তোমাদের পূর্বের জাতিদেরকে ধ্বংস করেছে বাড়াবাড়িতে তারা ধ্বংস হয়েছে মানে বিভ্রান্ত হয়েছে গুমরা হয়ে কাফের হয়েছে মুশরেক হয়েছে কি জন্য বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়েছে বাড়াবাড়ি করে এব্রাহিমের জাতি আজরের বংশধার কি করে বাড়াবাড়ি করে তো জারাই বাড়াবাড়ি করেছে সীমা লঙ্ঘন করেছে মানুষের ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে বা আল্লাহ ছাড়া অন্যের ক্ষেত্রে তারাই ধ্বংস হয়েছে ওলে মুসলিমের মুসলিম শরীফের হাদিসে রয়েছে মাসুদ আব্দুল মাসুদ রাজি আল্লাহ তহ থেকে বর্ণিত কি বলছেন এই কথাটি তিনবার করে রিপিট করেছেন পুনরাবৃত্তি করেছেন এই কথাটি তাহলে মতানাত্মে মানে বাড়াবাড়ি করা তানাত্মাড়ি সীমালংঘন গোলু মানে সীমালংঘন তারপরে নবীসাল বলছেন ইতরা তুত্রু লাতুনি তোমরা বাড়াবাড়ি করবে সীমা লঙ্ঘন করবে না তাহলে মানেও সীমালংঘন এগুলি হচ্ছে প্রতি শব্দ একে বলে প্রতিশব্দ শব্দ কাকে বলে অর্থ এক আর শব্দ ভিন্ন শব্দ একাধিক আর গোলু মানেও সীমালঙ্গন করা বাড়াবাড়ি করা লাগলুবিদিন আর তানাত্মান তেমন মানে বাড়াবাড়ি কারি সীমালঙ্গনকারী তানাত্ম মানেও সীমালঙ্গন করা যারা সীমালংঘন করবে তারা ধ্বংস হবে নবী সাল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন যারাই সীমালংঘন করেছে তারাই ধ্বংস হয়েছে ধ্বংস করেছে তাদের ধর্মকে ধ্বংস করেছে তাদের দুনিয়াকে ধ্বংস করেছে তার আল্লাহ রবুল আলম আমাদেরকে নেকামলের যেন তৌফিক দান করেন আল্লাহ রব আলমিন আমাদেরকে শির থেকে সতর্ক হওয়ার তৌফিক যেন দান করেন আল্লাহ আমাদেরকে থেকে যেন বাঁচিয়ে রাখেন আল্লাহ রবুল আলমিন আমাদের গোনাখাতা যেন মাফ করে দেন বাড়াবাড়ির ক্ষেত্রে এত সতর্ক করেছেন নবী সাল্লাহ ইসলাম আরেকটি কথা মনে যে সাহাবাইকে আমরা বিদায় হওয়া যে যখন জামরা গুলিকে পাথর মারছিলেন বোখারিস পাথর মারছিলেন তখন কেউ কেউ একটি বড় পাথর নিয়েছেন বললেন যে এই রকম হাতে পাথর নিয়ে মারছেন নিক্ষেপ করছেন জামরা গুলিতে আর বলছেন এই রকম পাথর নেবে সেই পাথরগুলি যে আপনার আপনার যে বোট বা আপনার ছোলা এই ছোলার যে দানা রয়েছে এর চাইতে একটু বড় মানে এইরকম কাছাকাছি জুতা স্যান্ডেল লাঠি আর কত কি আর সেখানে গিয়ে ভূত শহর হয়ে যায় তাদের ওপর মনে হচ্ছে যে শয়তানকে পেয়েই গেছে একবারে এব্রাহিমের যুগের ওই শয়তানকে পেয়েই গেছে আরে শয়তানকে ওই চিৎকার করে আর আশেপাশে যে মুসলিম ভাইরা আরো মারছে কমজোর লোকেরা রয়েছে তাদের দিকে দেখাশোনা নাই মনে হচ্ছে যে সব সামনে আছে কষ্ট দেয় করতে গিয়ে নবিসে গোলু তোমরা সীমালংঘন করবে না পাথর মারার ক্ষেত্রেও সীমালংঘন করবে না যে কথাটি এখানে আমার উদ্দেশ্য ওই যে এই একটি ছোট সুন্নতের ক্ষেত্রেও নাবি কাবি সাল আলী আসালাম সতর্ক করেছেন যে তোমরা গোলু থেকে সাবধান সীমালংঘন বাড়াবাড়ির ক্ষেত্রে সাবধান छोटो पाथर मार्ग में घाटती कर गुनार उदाहन दी कपड़ दिए शेष करेष ही टखनार नीचे कपड़ नहीं जावा सीमालन पुरुष टाखनार नीचे कपड़ नहीं जावा की गोलू सीमाल हाटुर उठानो कि चलो ना उल्टा कर शुरू कर आल्ला ढाको खुलते शुरू कर ढाको ना ढाकते शुरू कर মুসলমান যেখানে দেখছে বিরোধী ওখানে বিরোধী চলেছে যেখানে বিরোধী সেখানে শুরু করেছে জি ও সাল নবীনা মোহাম্মদ আলী ওসাহী আজমাই